নীল পাহাড়ের রাজকন্যা অনেক অনেক কা লাগে গভীর ঘন জঙ্গলের মাঝে ছিল এক মায়াবী রাজপ্রাসাদঙ্গলে পথ হারাল আমরা কোথায় এলাম সারা দিন ধরে তো আমরা হাঁটছি তবুও কিন্তু এই জঙ্গল থেকে বেরোনোর পথ পেলাম না আর কি কোনোদিন বাড়ি ফিরতে পারবো এই অন্ধকারে কোন বন্য জন্তু জান লুকিয়ে আছে কিনা আর তাছাড়া মাটিতে কিন্তু শোয়া যাবে না ওখানে ওখানে আমরা নিরাপদে থাকবো গাছটা এত বড় আর ডালে এমন ভাবে ছড়িয়ে পড়েছে রাত কাটালো জন্তু জানোয়ারের ভয়ে সকালে যখন সূর্যের প্রথম কিরণ পড়লো সেই গাছের উপর থেকে তারা প্রাসাদ দেখতে পেল দুজনেই সেই দিকে চললো এটা এখানে কি করে এলো তাও জঙ্গলের একদম ঠিক মাঝখানে হয়তো কাউকে পেয়ে যাবো জঙ্গল থেকে বেরোবার পথ বলতে পারবে আর আমাদের খাবার দাবার দিতে পারবে চলো যাই দুজনই সেই মায়াবী প্রাসাদের দরজায় পৌঁছে গেল কাউকেই দেখা গেল না একজন একটা ঘনটি দেখে ঘন্টা বাজাতেই দরজাটা নিজে থেকে খুলে গেল অবাগ দুজন লোক ভেতরে ঢুকে গেল স্বাগতম আপনারা নিশ্চয়ই ক্লান্ত ও ক্ষুধার্থ আপনারা উসু আর এইভাবে দিন চলল অনেক লোক সেই মায়াবী প্রাসাদে আসে আর তারা ঘুমিয়ে পড়ে সেই ঘুম কোনো দিন ভাঙে না একদিন এক রাজপুত্র ওই জঙ্গলে হারিয়ে গেল সেও ওই গাছের ওপরে ঘুমিয়ে পড়ল আর সকালে উঠে মায়াবী প্রাসাদ দেখে সেই দিকে রওনা দিল যেই সে ঘন্টি বাজাল অমনি দরজা খুলে গেল আর রাজপুত্র ভেতরে ঢুকল স্বাগতম আপনি নিশ্চয়ই ক্লান্ত ও ক্ষুধার্ত বসুন আপনি আপনি কে আর এমন ঘন গভীর জঙ্গলে আপনি কি করছেন তা জেনে দরকার কি আপনি ক্লান্ত পথিক পথ হারিয়েছেন আমি জানি আপনি এখন নিরাপদে যত তাড়াতাড়ি রয়েছেন আমি কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি আপনি খাচ্ছেন না কেন আপনি তো ক্লান্ত আর ক্ষুধার্থ আগে একটু বিশ্রাম নিয়ে নিন আমি বিশ্রাম নিতে পারবো না যতক্ষণ না যে আপনি ঠিক আছেন আপনার মতো একজন গণ্ডগোল আছে আমি আপনার কি সাহায্য করতে পারি আপনি না বললে আমি খাব না বিশ্রামও না এই কথা বলার সঙ্গে সঙ্গে সব যেন বদলে গেল এসেছে এই প্রাসাদে খাবার আশ্রয় আর সাহায্যের আশায় কিন্তু তাদের কেউ আমার কথা জিজ্ঞেস করেনি এই প্রথম আপনার এই আর আমার ১৬ বছর ধরে যে অভিসাব ছিল আজ তা চূর্ণ করলো ধন্যবাদ জাদু ছিল আর কিছু বলার আগে আমাকে একটা কাজ করতে হবে তারা সবাই নিজের বাড়িতে আমি আবার কাল সকালে ফিরে আসবো আমি যাচ্ছি ওর যত্ন করো আমাদের আবার কাল সকাল নটায় দেখা হবে তার মধ্যে ঘুম থেকে উঠে আপনি কিন্তু তৈরি হয়ে নেবেন বিদায় সারা রাত রাজপুত্র সেই মায়াবিনী রাজকনার কথা ভাবল সে তাকে যখন রাজপুত্রের পোশাক ঠিক করছিল পকেটে একটা ছুঁচ রেখে দিল আর তার খোঁচা লেগে রাজপুত্র ঘুমিয়ে পড়বে আপনি কোথায় রাজপুত্র নিজেই দেখে নিন শোনো তাকে বলে দিও যে কাল আমি ঠিক এই সময় আসবো আর সে যদি না জেগে আর তৈরি হয়ে না থাকে তাহলে আর কোনদিন দেখতে পাবে না আপনি যা বলবেন আমি তাই করব রাজকুমারী রাজকুমার শুনে তো হয়রান যে রাজকন্যা যখন এসেছিল সে ঘুমিয়েছিল ঠিক করল সারা রাত সে জেগে থাকবে কিন্তু সকাল হতেই আবার একই ঘটনা ঘটল চাকর আবার ছুচফুটিয়ে ঘুম পাড়িয়ে দিল আবার রাজকন্যা যখন এলো সে ঘুমিয়ে রইল উনি কোথায় উনি কেন আমার জন্য এখানে অপেক্ষা করছেন না উনি কিছুতেই ঘুম থেকে উঠলেন না কি বলছো সম্ভব যদি রাজকুমারী চাকর তালোয়ারটা রাজপুত্র কে দিল রাজপুত্র তো মুসরে পড়লো যে আর কোনোদিন সে রাজকন্যা কে দেখতে পাবে না তার ভগ্ন হৃদয় আশা ছাড়তে রাজি হলো না তাই সে বেশ কয়েক মাস জঙ্গলে জঙ্গলে ঘুরে বাডালো। এই আশায় যে কেউ হয়তো তাকে তার কাটায় আটকে গেল ছাড়াতে না পেরে সে তলোয়ার দিয়ে জামাটাতে কোপ বসালো আর যেই তলোয়ারের উপর সূর্যের আলো পড়লো এই শব্দগুলো ভেসে উঠলো নীল পাহাড়ের রাজকন্যা নীল পাহাড় কিন্তু এই পাহাড় করবে খবর একদিন রাত্রে সে এসে দাঁড়ালো অদ্ভুত দেখতে একটা কুড়ে ঘরের সামনে সে গিয়ে দরজায় টোকা দিলোনা তৈরি হতে বললাম কিন্তু উনি তো ঘুম থেকে উঠলেনই না বিশ্রামের জায়গা চাইলে আরো তিন টোকা দাও কিন্তু যদি জ্ঞান চাও তাহলে চলে যাও কি সন্ধানে আমি জানতে নীল কোথায়। আচ্ছা তাহলে তোমাকে ভেতরে আসতে হবে কিছু খাও রাতটা বিশ্রাম নাও আর সকাল হলে আমি আমার সর্ববিষয়ের পুঁথি খুলব আর বলে দেব নীল পাহাড় কোথায় তুমি রাজি আছো তো আপনি যা বলবেন আমি তাই করব শুধু এটুকু বলে দিন যে নীল পাহাড় কোথায় ঠিক ভেতরে এসো। তাই রাজপুত্র সাথে বসে খেলো আর সেখানেই ঘুমিয়ে পড়ল। ভোর হতেই রাজপুত্র ঘুম থেকে উঠে গেল সে বাইরে বেরিয়ে এলো ও তুমি উঠে পড়েছো আপনি কথা দিয়েছিলেন যে নীল পাহাড়ের ঠিকানা বলবেন तुमी तो बद्धो भालो। ना, एकाने नील पहाड़े कथा कथा नहीं थे नील पहाड़े राजकन् संगे देखा तम खराब करा এই বইয়ে এই কথাও লেখা আছে যে যে প্রশ্নের উত্তর এখানে দাঁড়াও বলছি আছে কত নম্বর পাতায় যে, পাখি পাখি হ্যাঁ পাখিরা এই পৃথিবীর অনেক উপর দিয়ে উপত্যকা পাহাড় পর্বত পেরিয়ে ওরা উড়ে যায় যদি কোনো জায়গা থেকে থাকে তাহলে পাখিরা তা জানবে আমি সব পাখিদের ডেকে জিজ্ঞেস করছি তারা সবাই কোথা থেকে আসছে ঘর থেকে বাইরে বেরিয়ে বীর বীর করে মন্ত্র বলল আর তাড়াতাড়ি আকাশে নানা ধরনের পাখিরা উড়ে এলো আর তারা সবাই তার সামনে এসে নামলো তাদের প্রত্যেককে জিজ্ঞেস করলো তারা কোথা থেকে এসেছে না থাকতেই হবে আমার দেখা হয়েছে নীল পাহাড়ের রাজকন্যার সাথে আপনি ডেকেছেন হ্যাঁ তা তো দেরি হলো যে আরে নীল পাহাড়ে এত সুন্দর বাজনা বাজে সারাক্ষণ যে আপনার ডাক আমি ভালোভাবে শুনতেই পাইনি তুমি নীল নীলপাহাড় থেকে এসেছ হ্যাঁ আগামী কাল রাজকনার রাজ জাদুকরের ছেলের সাথে বিয়ে কি আরে বেচারি রাজকন্যা বহু বছর আগে এই জাদুকর তাকে জাদু করেছিল যাতে তার ছেলের সাথে রাজকনার বিয়ে হয় তুমি কেন আমার ছেলেকে বিয়ে করবে না সে বুদ্ধিমান সে ভালোবাসার কথা বলো তা কোথায় খুঁজে পাবে ভালোবাসাই সব আর ভালোবাসাই সত্য সে আমাকে খুঁজে নেবে আমি যেখানেই থাকি না কেন তুমি কি তা প্রমাণ করতে পারবে হ্যাঁ তবে তাই হোক আমি এই রাজ্যের উপর জাদু করবো বছর ঢেকে এক মহিলার বেশে একজনই চাকর থাকবে যে সব দেখাশোনা করবে যদি সত্যি প্রকৃত ভালোবাসা বলে কিছু থাকে তাহলে সে আসবে তোমার কাছে ওই মায়াবী প্রাসাদে সে ক্লান্ত আর ক্ষুধার্ত থাকবে সে তোমার মুখও দেখতে পাবে না তবুও তোমার পরিস্থিতি নিয়ে চিন্তা হবে আর খেতে বা বিশ্রাম নিতে রাজি হবে না যতক্ষণ না তোমার কুশল জানবে যেই মুহূর্তে এরকম কেউ ওই প্রাসাদে আসবে সেই মুহূর্তেই আমার জাদু কেটে যাবে আমি রাজি আর শুধু তাই নয় জাদু কেটে যেতেই তাকে ছেড়ে তোমাকে চলে আসতে হবে এখানে তোমার রথের জন্য যদি সে সত্যি তোমায় ভালোবাসে তাহলে তোমার চিন্তায় সারাদ ঘুমাতে পারবে না আর পরের দিন সকালে গিয়ে দেখবে যে তোমার জন্য তৈরি হয়ে অপেক্ষা করছে আমি আর যদি বছরের শেষে তোমার প্রকৃত ভালোবাসা খুঁজে না পাও তাহলে আমার ছেলেকে বিয়ে করতে হবে আমি করব খুব ভালো কথা আমি তাহলে এখন জাদু করার প্রস্তুতি নিই বাবা যদি খুঁজে পেয়ে যায় জানত না যে তাকে বোকা বানানো হচ্ছে আর কালকেই সেই ১৬ বছর শেষ হতে চলেছে আর যেমন কথা দিয়েছিল রাজকন্যা কে জাদুকরের ছেলেকে বিয়ে করতে হবে হে দয়ালু পাখি দয়া করো দয়া করে আমাকে তার কাছে নিয়ে চলো আমার জন্যই ও অপেক্ষা করে আছে রথ আঁকুন তাহলে আপনাকে আমি নীল পাহাড়ে নিয়ে যাব যা বলা হলো রাজপুত্র তাই করবো আপনাকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ তোমাকে প্রমাণ দিতে হবে বাছা এটা নাও এই থলিতে আছে সত্যের পবিত্রতা যার উপর ছড়িয়ে দেবে সেই সত্য কথা বলবে পাহাড় পর্বত পেরিয়ে উড়িয়ে নিয়ে চলল রাজপুত্র দেখে সামনেই নীল পাহাড় এই গাল রাজকন্যা যেখানে আছে আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো রাজকন্যা তুমি না বলতে পারবে না আমার ছেলেকে বিয়ে করতেই হবে সে তোমার জন্য নিঃস্বার্থ ১৬ ষোলো বছর অপেক্ষা করে আছে অপেক্ষা করেছে তবে নিঃস্বার্থ না কি বলতে চাও তুমি যে চাকরকে প্রাসাদে পাঠিয়েছিলেন আর যে ছুঁচ আপনি দিয়েছিলেন গল্প লম্বা গল্প কি প্রমাণ আছে তোমার কাছে হ্যাঁ আপনিই হলেন আমার প্রমাণ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিতে চাই আমাকে বন্দি করা উচিত আর তোমার রাজপুত্রকেই বিয়ে করা উচিত কিন্তু আপনার জাদু শক্তি আমি কি করে কেড়ে নেব যাতে আপনি আর কখনো কারোর ক্ষতি না করতে পারেন আমার জিনিসপত্র নিয়ে নাও তাই করা হলো। রাজপুত্র আর বিয়ে হয়ে গেল। দুজনেই তাদের প্রকৃত ভালোবাসা ফিরে পেল প্রিয়তমা আমাকে বিশ্বাস করার জন্য ধন্যবাদ তোমার এই তলোয়ার না থাকলে আমি তোমায় কোনোদিনই খুঁজে পেতাম না যখন চাকর বললো তুমি ঘুমিয়ে আছো আমার মন বিশ্বাস করতে চাইল না যে তুমি আমাকে ভালোবাসো না তাই এই সূত্র রেখে এলাম জানতাম তুমি আমাকে ঠিক খুঁজে বের করবে আর আমার মন ঠিকই বলেছিল প্রকৃত ভালোবাসা ঠিক খুঁজে নেয় সে তুমি যেখানেই থাকো রাজপুত্র আর নীল পাহাড়ের রাজকন্যা খুঁজে পেলো তাদের প্রকৃত ভালোবাসা আর সুখের শান্তিতে বসবাস করতে লাগলো